ইবনু উমার রদিয়ালাহ তাল্হ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম আবু বকর রদিয়ালাহ তালাহন এবং উমর রদিয়াল্লাহ তালু উভয় আগে আদায় করতেন